প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসীরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 27 থেকে 30 বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইস্তাহি আয়া যারিবা মাছাল্লামা বাউদা এ আয়াত এরসব নুজুল মুসা ইব্রাহিমুল্লাহ যেটা বলছেন এটা মারজু রিওয়ায়াত দিতে তাফসীর করছেন ইবনে কাসীর রাহিমুল্লাহ ইবনে জারির ত্বাবারির हवाले যে রিওয়ায়াত থেকে তাদরীজছেন করার পরে মুনাফিকা বলতে শুরু করলো আহ আলা বাহাদ আল্লাহ উদ্দেশ্য হল কুফা পরের যে সিপত আসতেছে সেটাই হলো তাদের প্রতি আল্লাহ তৃত অঙ্গীকার কে তারা ভঙ্গ করেছে আল্লাহাল তাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন সে অঙ্গীকার তারা ভঙ্গ করেছে সে অঙ্গীকার পরিপক্ক করার পর সু করার পর তারা কি বলছিল এটা তো হলো বানিসের ব্যাপারে বলছে অন্যান্য সব উন্মতের ব্যাপারে আল্লাহ তালা তাদের কাছ থেকে অঙ্গিকার নিয়ে সেটাকে এটা হলো তাদের একটা অপরাধ আল্লাহ তালা তাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন ইমান বি মহাম্মারী এটা এই অঙ্গীকারটাকে তারা ভঙ্গ করেছে বয়াস্তা মা আমার অন্মি সালা अक्षुन्न रखारदेश जमी सामने যেসব সম্পর্ককে আল্লাহ রাখার আদেশ করেছেন সেগুলোকে তারা বিহি বিহি জমিরের জমির মজরুল থেকে বদল হয়েছে এবং তারা পৃথিবীতে বেড়ায় বিল মাহাস আনিল ইমান যদিও এই কাজটার মধ্যে জাহারি ভাবে কোন কতাল দেখা দিতেছে না মানুষ স্বাভাবিক অবস্থায় আছে কিন্তু সবাই গুনাহের মধ্যে লিপ্ত আছে কিছু মানুষ ইসলামের সহি তালিকা মোতাবেক এরপরে যদি কেউ কথল গাড়াতো করে তাহলে সেটা হবে ইসলাম এটা হলো রসুল সাল আলিহাস্লামের ফাহাম যেটা রসুল সাল আলী হাসলাম থেকে সাহাবির হাসিল অতএব তারা বলতেছে আর মুসলমানরা যে আগের কুফরু শির্কের পথ ছেড়ে দিয়ে রব্বুরা আলকে মানতেছে এটাকে তারা বলতেছে ফাসাদ এখনো যারা গুনাহের পথে চলা আর এর বিপরীতে যারা এটা দূর করার জন্য চেষ্টা করবে তাদেরটা হলো এদের أولئك الموصفون بما ذكرا أولئك الموصفون بما ذكرا هم الخاسرون إيقر بكتو غنب للأذكارنائي هلو خطيق نستو إجعاجي جادر قطبولة هلو هم الخاسرون لمصيرهم إلى النار المؤبدة عليهم كيف تكفرون يا أهل مكة تمركي بابي الله تعالى شنجي كفل كرو كيف تكفرون بالله وقد كنتم أمواتا وكنتم أمواتا যত কাফের আছে সব কাফের কে আল্লাহ বলতেছে তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফিরি করো অথচ আল্লাহ এত বড় নেয়মন তোমাদেরকে দিছেন যেটার কারণে কোন আকলেই তাকা যা করে না যে এমন একজন মনে আইন এর সঙ্গে করবে মানবে আর ওই যে হাল যদি হয় তাহলে সেখানে পথ থাকা জরুরি সেটা হয় মজকুর হবে আমি কেন এটা হাল আর জুলাহের জমানো এক হইতে হয় এখন হাল যদি মাঝি হয়ে যায় মাঝি তো পিছনে হবে এটা কি এখানে তোমাদের পিতা বাবার পিঠে ছিলেন তোমরা এরপর তোমাদেরকে জীবন দান করেছেন ফিল আর উপস্থিত থাকা সত্ত্বে তারা কিভাবে কুপুরি করে او للتوبيخ अथवा ধমক দেওয়ার ثم يميتكمErrorReport তিনি তোমাদের মৃত্যু দেবেন عند الانتهاء اجلكم ثم يحيكم بالبعث ثم اليه ترجعون تردون بعد البعث فيجازيكم باعمالكم وقال تعالى دليلا على البعث لما انكروه الله تعالى بعثের উপর দলিল পেশ করতেছেন যখন তারা الذي এনকার لكم ما في الارض جميعا فينتشيئ شي সবটা যিনি তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য তোমাদের উপকার শিক্ষা গ্রহণের জন্য সব কিছু সৃষ্টি করেছেন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেমন তোমাদের জন্য জমিনটাও তো তোমাদের জন্যই সেজন্য উদ্দেশ্য হলো দুইটা উদ্দেশ্য কোন একটা উদ্দেশ্য যেগুলো দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এগুলো আমাদের উপকার করতেছে সেখানে হবে এনতেফা আর অনেক কিছু আছে যে সেগুলো হয়তো আমরা বুঝতেছি না তাহলে সেখানে আমরা হয়তো মনে করব শুধু এতে কিন্তু সেটা এতে পার না শুধু এতেবার তো আসি আবার এনতে ফাও আমরা বুঝি না কয়টা জিনিস আছে আমরা বুঝি যে এটা আমাদের উপকারে আসতেছে সেটা যদি বুঝে নাও আসে তাহলে বারের জন্য এটা নিশ্চিত শিক্ষা গ্রহণের তার সৃষ্টির মাস আছে তুমি এটা বুঝে নাও যেটা এতে পারা গ্রহণের জন্য তাহলে লাকুমের লাম এটা না বরং লীল এরপর সে আসমান গুলোকে সাত আসমানে আসমান রূপে সুষ্ঠ নির্মাণ করেছেন আসমান তিনি আসমানের দিকে মনোনিবেশ করেছেন এবং ইস তাওয়া ইলা সামা ইস তাওয়ার মানে হলো আই কাসাদা তাই কোন কোন জায়গায় আসে যে ইসতাওয়া আলাল আরশ সেই ইসতাওয়া এটা না এখানে ইসতাওয়া মানে হলো শুধু কাসাদা কাসাদা ইলা সামা এখানে দেখো এখানে تركيبটা বলা হচ্ছে যে আল্লাহ মাফিল আরদ আগে বানাইছেন থুম্মা ইসতাওয়া ইলা সামা ফসাওয়া আল সাবা সামাওয়াত তাই না থুম্মা ইসতাওয়া সুমাদান মানে কি সবকিছু সহকারে জমিনের মাদ্দাটা আগে বানাইছে হাইয়াতে মৌজুদা না হাইয়াতে মজুদার পূর্বে যে জমিনের যে মূল যে মাদ্রাটা এই মাদ্দাটা আগে বানিয়ে মানে হাই উলা তারপরে এরপরে আসমান বানিয়ে পুরাটা যখন বানিয়ে শেষ করছেন এরপরে মতরাজ্য হয়ে আসমান পুরোটা বানাই হয়েছে আসমান পুরোটা যখন বানায় ফেলা হয়েছে এরপরে বাহা আসমান পুরা বানানো যখন হয়ে গেছে এরপরে জমিনটাকে আগে বানাইছেন এরপরে আসমান আর ওখানে বলা হয়েছে আসমান বানানোর পরে আরো জমিনটাকে পরে বিছাই দিছে কোনটা আরজ নেই জমিনের মাতটা আগে তারপরে তারপরে জমিনটাকে বর্তমান সৃষ্টি করার পর আল্লাহ আসমানের মধ্যে সৃষ্টি মানে বর্তমান ছাড়া পূর্বের কাইফিয়তে আগের অবস্থাটা দাহা হার আগের অবস্থায় জমিনটাকে বানিয়ে এরপর আল্লাহ ফিরতেছে সামায়ের দিকে ইলা সামা শব্দটা মুফরাত হুন্নাটাকে জমা কেননা হলো বলতেছে যে সামা শব্দটা যদিও এখন মুফরাদ কিন্তু মা ইয়াউল হিসাবে এটা জমা আগেই বলে দেওয়া হলো কারণে ইয়ার জিয়া ইলাসের দিকে জমা হয়ে যাবে আয়ে বলতেছে অন্য আয়াতে আসছে এর মানে আল্লাহ তাআলা আসমানটাকে বানাইছেন 7 আসমান রূপে 7 আসমানে পরিণত করেছেন 7 আসমানে পরিণত করেছেন তাকাল্লাহুন্ন সামাওয়া ওয়া হুয়া বিকুল শাইই আলাইম شاف কি সর্ব تعالی জানেন মুজমালান ওয়া মুফাসসালান ইজমালে ভাবেও জানেন তাফসিলি ভাবেও জানেন এই আল্লাহ তাআলার ইলম عام ইজমালে ভাবেও জানেন তাফসিলি ভাবেও জানেন এটা হাদাহুয়া মাযহাবু আহল সুন্নাত ওয়াল মনে করো যে এই কথাটা জানা আছে মনে করো তোমার ব্যাপারে তুমি আজকে সবগুলো ক্লাস করবা ক্লাসে বসে কিভাবে বসবা হাত ডান হাতটা কখন কোন দিকে রাখবা বাম হাতটা কখন কোন দিকে রাখবা তারপরে ক্লাসে বসে এই কিতাব কিভাবে উল্টাইবা টুপিটা কিভাবে আল্লাহ তার এজমালি আলম আছে যে বান্দা আজকের দিনটা সে বেঁচে থাকবে এই জিনিসগুলো খাবে এই মোটা মোটা কথা গুলো তাপসিলে আইলেম আল্লাহ তারা হলো যে না আল্লাহ তারা তাপসিলে আইলেম ও আছে যে আল্লাহ প্রথমবার বিশাল আসমান এবং জমিন সৃষ্টি করতে সক্ষম তিনি আসমান এটাকে প্রথমবার সৃষ্টি করতে পারে এই রুকুটার কথাটা ওই দিন কথা জিকির করেন এবং জান্ন জাহান্নালের কথা উল্লেখ করেন এখানে আল্লাহ বান্দাদেরকে তার সৃষ্টির শুরুর অবস্থাটা স্মরণ করে গেছে যে দেখো আমি তোমাদের প্রথম যে ব্যক্তি যার থেকে তোমাদের জন্ম তাকে কি পরিমান মর্যাদা দিচ্ছে তাকে কি উদ্দেশ্যে তাকে কি পরিমান তাকে একটু শোনো এটা বলে আল্লাহ এখানে যেখানে ঈদ ইদ আসে সব জায়গায় এর আগে একটা সেই ফেয়াল এটা মহলে আসছে ওই মফুলে ফিহটার মধ্যে যেটার মধ্যে হয়েছে সেটা কেবল মফুলে ফি আর মফুলে বিহি হইলো পূর্বের ফেলটা উজুদে আসছে অন্য জায়গায় বা অন্য একটা সময় কিন্তু সেটা ওয়াকে হয়েছে যে জিনিসটার উপরে এটা হবে মো ফুলে যেমন ধরো আমি মসজিদ দেখেছি কি হবে রক মসজিদ মারা দেব বোঝানোর আর কি মানে রাই তো ফেরটা মসজিদে দাঁড়ায়া হবে এখানে দেখো যেই মুহূর্তে আল্লাহ তাদেরকে বলছেন ঠিক এই মুহূর্তে তোমরা স্মরণ করতে পারবে এখানে যেই মুহূর্তে আল্লাহ কওয়ালাটা হইতেছে ঠিক ওই মুহূর্তে উদ করতে হবে না আগে দিয়ে একটা আল্লাহ তারা নিজেই উল্লেখ করে তো সেটা হলো এখানে আসছে তারপরে অন্য জায়গা আসছে আপনি ওই সময়টির কথা স্মরণ করেন অথবা মুখাত তুমি ওই সময়টির কথা স্মরণ করো যখন তোমার যে পৃথিবীতে আমার হুকুম আহকাম বাস্তবায়ন করার ব্যাপারে আমার প্রতিনিধিত্ব করবে তারিফা আসল খেলাফত সহকারে খালিফা যেটা খেলাফত উমতাম সেটা এখানে বলা হয়েছে তো আল্লাহ তারা বললেন তাদেরকে এটি সবচেয়ে বড় ভাষা আর ওয়াসফিক উদ্দীমা দ্বারা ভিন্ন করে বলতেছে ভিতরে যে আল্লা বানাবেন আদমকে তারা জমিনে গিয়ে ফাঁসাদ করবে তারপরে দম করবে সফ কে দম করবে এটা ইশারা করবেন এই জমিনে মানুষের আগে জিন্দের কল হলো এখানে আল্লাহ তালার কাছে ওনারা জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ এরা এদেরকে এদের ওখানে অবস্থাটা কি হবে তো আল্লাহ তালা তাদের অবস্থাটা বলছিলেন তো বলার পরে এরপরে তারা বলছিল যে ওরা ওখানে গিয়ে ফেতনা তা তাদেরকে কেন সেখানে আল্লাহ আল্লাহ কিনা কয়েক রকমের কৌল এখানে আছে আর কৌল আছে কেউ কেউ বলে যে তাদেরকে যে বিভিন্ন জিনিস দ্বারা বানানো হবে মাটি পানি আগুন বাতাস এগুলো বানানো হবে এগুলো থেকে ওনারা বুঝতে পারছেন যে তাদের অবস্থাগুলো স্বাভাবিক থাকবে না সেখানে ওই উল্টাপাল্টা কিছু হবে ইউরিক কোহাবিল كما فعل ابو الج annual جن جنতি তারা পিwidetilde ছিল হলম্মা الله আলাইহিমুল মালাইকাতা ফাতরাদুহুম ইলা আল জাযাঈল ওয়াল জিবাল আল্লাহ তাআলা সেখানে ফেরেশতা পাঠাইছেন ফেরেশতারা তাদেরকে বিভিন্ন দ্বীপ এবং যারা আপনারিসের জন্য আমরা তো আপনার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করছি অনুপাত দিসুল এবং আপনার গাচ্ছি একই অর্থৎ নুসব আর সেটা হাল মাহের মোটালিকা নুকাত দিছু লাকা এখানে লাউ আছে কিন্তু এটা না করতেছে নুন কি বুঝাইলেন মানে আমরা প্রতিনিধি হওয়ার অধিক উপযুক্ত কারণ আমরা সবসময় আপনার তসবির মজবুর আছি আমাদের থেকে ফেতনা ফসাদ তারপরে সাফকে দেমা কিচ্ছু হবে না অত আমরা نا استخلاف جنوكو جبتا اپنى عمدر کے بعد تنوكو جبتا قال تعالى إني أعلم من الله إني أعلم ما لا تعلمون عميد جاني جا تمرا جانونا عميد جاني جا تمرا جانونا من المستحة في استخلاف آدم آدم كي شکرن قدني جي برانو جي رحشو اتا عميد جاني تمرا جانونا في استخلاف آدم وأن ذريته امام اي قطة اتا مستحة روبر عطف من أن ذريته فيهم المطيع والعاصي فيظهر العدل بينهم جاء ادمের সন্তানদের মধ্যে আবার বাধ্যবানরাও থাকবে অবাধ্যবানরাও থাকবে তাহলেই তো তাদের মাঝে আমার ইনসাফটা প্রকাশ পাবে তাকালু লাইখলক রাব্বুনা খালকান আকরাম আলাইহি মিন্না তখন ফেরেশতারা মনে মনে বললেন এই কথাটা বলছে মনে মনে তাকালু সিররান ফী আনফুসেইন মনে মনে বললেন লাইখলক রাব্বুনা খালকান আকরাম আলাইহি মিন্না ওয়া লা আলাম আল্লাহ আমাদের চেয়ে সম্মানী এবং আমাদের চেয়ে বেশি জ্ঞানী এমন কোন আল্লাহ সৃষ্টি করবেন না কেন লিসাবিনা লাহু লিসা লিসাবিনা আলেহি কারণ আমরা নতুন মাকলুক যাদেরকে আল্লাহ পয়দা করবেন তাদের চেয়ে আমরা সাহাবেক যেহেতু আমরা দুইটা দুইটা কারণ বলতেছে আমরা ওই নতুন মাখ লোকের চেয়ে সাহাবেক লিসাব কিনা লাহুসবিনা আলে যেহেতু আমরা মুকাদ্দম আমরা সাহাবেক আমরা সিনিয়র এই জন্য আমাদের যে আক্রান্ত নতুন আসলে হবে না এটা হলো আরছি না উপরই ভাব থেকে আজানাথ বিভিন্ন পানি দ্বারা সেটাকে মন্দ বানাইছেন খামির বানাইছেন মানুষ হয়ে গেছে আল্লাহ ওই মাথা দিক দিয়ে দিয়েছেন এরপর ধর এই পর্যন্ত আসছেন চোখ খুলছে দাঁড়াই গেছে এরপরে পুরোপুরি দাঁড়িয়েছে পরে বলছে তুমি যাও ফেরিস্তারা ওখানে বসা আছে ওখানে যাও ওদেরকে আসসালাম আলাইকুম বলবা এরপরে খেয়াল করবো যে তারা তোমাকে কি বলে উত্তর দেন সেটা হবে তোমার তাহাইয়া এবং তোমার জরুরিয়াতের তাহাইয়া সব বস্তুর নাম শিখালেন তো সব বস্তুর নাম মানে একবারে যত যত ভাষার যত শব্দ আছে যত ভাষার যত শব্দ আছে সব ভাষার সব শব্দ আল্লাহ শিখাই দিচ্ছে এটা থেকে বলেন সব ভাষার সব শব্দের এখানে একটা মেশাল দিতেছে সব কিছু একবার হাততালা আর কুসাই আহ মানে হলো ছোট পেয়ালা কাহা হলো স্বাভাবিক পেয়ালা বা বড় পেয়ালা মানে কি বড় চামস। মানে একদম ছোট্ট থেকে ছোট্ট জিনিস কিভাবে শিখাইছেন বিয়ানের দিনে ঢেলে দিছেন